আবু হুরাই রদুল্লাহ তাল্ল হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন মসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অপর অপর মসজিদে এক সালাতের চেয়ে উত্তম